এরপরে সপ্তম দিবসে একটা সুন্দর নাম রাখতে হবে আবুল কালাম মানি হইলো পাঁচাল যে কথা বেশি কয় খালি কথা দরকারেও কথা বলে বিনা দরকারেও কথা বলে এদেরকে আরবি ভাষায় বলে আবুল কালাম কিন্তু আমাদের দেশে এটা কত জনপ্রিয় নাম নাম আছে আবুল কালাম আছে না জানে না অর্থ জানে না তারপরে গোলাম মুস্তফা সেরে নাম তারপরে আপনার গোলাম আহমদ সেরে নাম এরকম মোহাম্মদের গোলাম আহমদের গোলাম তারপরে অমুকের গোলাম বিভিন্ন জনের গোলাম অসংখ্য এরকম নাম তারপর শাহজাহান সমগ্র জাহানের সমগ্র জাহানের বাচ্চা কে আল্লাহ শাহজাহান মানুষের নাম রাখে দিচ্ছে আপনার শাহ আলম এগুলা সব সেরে নাম অসংখ্য সেরে নাম খেয়াল করিনা আমরা এগুলো নাম গুলাতে রেখে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন এ্যা কম তোদ আওনায়া ওমাল্তিয়ালাতে বি আসমাইকুম মবে আসমাই আবাইকুম ফা আহসেনো আসমা আকম। আবার মতরা তেয়া মতারে দিল। তোমাদের কে তোমাদের নামে তোমাদের বাবাদের নামে ঢাকা হবে। সতরাে তোমাদের নামগুলো সুন্দর সুন্দর নামরা খ। নামরাখা আগে একটু ওলাময় ্রান্দেরর সাথে বুঝে নিবেন। যে নামটা ঠিক আছে কিনা। কোনো সেেখ আছে কিনা। অর্থহীন কিরা। এটা অর্থবোধক নাম কিনা কোরআনে থাকতে হবে আছে কোরআনে আবুল আহবও আছে আছে। না তাইলে কি কোরআনে পাইলেই রেখে দিবে অনেকে এরকম মারাত্মক মারাত্মক সেরে নাম কোরআনে পাইছে রেখে দিছে কোরআনে পাইছে রেখে দিছে কোরআনে আছে তো কোরআনে থাকলে কি নাম রাখা যাবে এটা অর্থবোধক নাম হতে হবে শর্ত হইল এটা অর্থবোধক এবং ইসলামী কালচারের সাথে সাথে মিল থাকতে হবে বিজাতীয় সাথে মিল হবে না বাংলা ভাষায় নাম রাখা হারাম না কিন্তু বাংলা ভাষার নাম রাখাটা ইসলামী কালচার না যুগ যুগ ধরে এই উপমহাদেশে মুসলমানেরা নাম রেখে আসছেন আরবি শব্দ দিয়ে यहनेथक्ष बोध हमला नाम रखे हिंदूरा बसबाशला पाली दिए तमाम सूतरा तरह एक कलचार हलोर भाषा दिए नाम रखा कालसार। के इंगलिस दिए वह बांगला दिए एगो दिए नाम रखा जाए এই জন্য নামের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো অর্থবোধক আরেকটা হলো ইসলামী সংস্কৃতির দিকে খেয়াল রাখতে হবে